উম্মুল মোমিনিন আইসা রদিয়ালাহ আল্লাহতে বর্ণিত যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এর নিকট তার স্ত্রীগণ জিহাদের অনুমতি প্রার্থনা করলে তিনি বললেন মহিলাদের জন্য উত্তম জিহাদ হল হাজ